وَالنَّهَارِ إِذَا تَجَلَّا وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى إِنَّ سَعِيَكُمْ لَشَتَّى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى সুনি লুসিল ও কদ বীহ وَمَا يُغْنِي عَنْهُ মলু إِذَا র ইল ও ইনলি চল لَا কুম চল ল الذي অ্লী <كذب> খদ্দ <وتولى> <وسيجنبها الأتقى> الذي সংহ্ল <يؤتي ما> له يتزكى وما সখ্য عنده من আহদিন তুজুজ <تجزى>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 الله الله الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমিহীম মোহনাল সমস্ত প্রশংসা আল্লাহ রব আলী রাত এবং দিন সৃষ্টি করেছেন নর নারী সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব আল মানুষের क्या कर्म विभिन्नमुखी कर रबुल आलमीन मानुष सृष्टि कर तरह मध्य भलो कहर क्षमता रही मंद कथा क्षमता रही शक्ति जेतु दुटो रहीजन रबुल आलमीन भलो शक्ति के बृद्धि करार निर्देश दान जे सब कथा क्ध्यमें भलोशक्ति शक्तिशाली है मजबूत हो तरह शिक्षाओ आसमानी कितब नजिल कर मंदशक्ति मानुषर मध्य रिस्टिगत भाव से निर्मूल दमन है दुरबल से शिक्षा देवा आसमानी कितब व्यय रसुलगर मे আমাদের ধারাবাহিক তফসির আমার চলছে আজকের তফসির হবে সুরাত সুরা যে সুরা রসরুল্লাহ সাল্লা আসাল্লামের ওপর মক্কি জীবনে নাজিল হয়েছে হিজরতের পূর্বে নাজিল হয়েছে যাতে আল্লাহ রব আলমিন শুরুতে কয়েকটি বিষয়ের কসম করেছেন আর তারপরে রব্বুল্লা আলমিন তাতে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা আমরা তফসিলের মাধ্যমে আলোচনা করব এই সুরাত ও হাদিস রয়েছে তেলাওয়াত তাতে যে সুরাগুলি তেলাওয়াত করতে বলেছেন তার একটি সুরা হচ্ছে সুরাত যেমন রয়েছে তারই একটি অংশ এটি कथा विशेष भाव बे सुरागुली अथवा आयात रही रिमान आयात आ झाड़ी बस लम्बाओ ना আরে একেবারে ছোট সুরাও না হয় এটি হচ্ছে সন্ন্যতি পদ্ধতি এসার সালাতের ক্ষেত্রে এখন শুরু করা যাক সির তা আচ্ছন্ন করে রাত বহু বচন লাইয়া আলী সির উয়া আলি আয় আমিন কোরআনিকিমে রয়েছে। তাদের চোখের ওপর দৃষ্টি শক্তির উপর কি রয়েছে আবরণ রয়েছে जा सामने की मान हम ढेके आच्छन्न रख आन रत जो ताईन्न कि नहीं दुनिया आलोकित छाक सबकिले सबकि चादर दिए चादर दिए आवृत करना टेबिलटार ना थकले टेबिल सरसि देखा क्यों एर दिए ठीक र দিনের ওপর যেমন একটা অন্ধকারের আবরণ চাদর ফেলে দেওয়া হইল যা দিয়ে ঢেকে দেওয়া হইল দিনের আলোকে এই জন্য একসা শব্দটি উল্লেখ করেছেন আল্লাহ রবী এর বিপরীত রাতের বিপরীত হচ্ছে দিন অন্ধকারের বিপরীত হচ্ছে আলো জি বিপরীত বস্তুর শপথ করছেন ওদা তাজ আর দিনের শপথ দিবসের কসম ইজা তাজাল্লাহ যখন তা উদ্ভাসিত হয় যখন তা আলোকিত হয় তাজ এখান থেকে সুরতাম ইজা তালা ওজা জাল্লাহা জাল্লা তাজন বাবিতা ফেল থেকে প্রকাশ করা জি উজ্জ্বল করা আলোকিত করা উদ্ভাসিত করা জি করা অর্থ ফেলে মতো আগদি যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য আরেক ফেল হচ্ছে মতো আগদি আর প্রকাশিত হওয়া আলোকিত করা উদ্ভাসিত করা আলোকিত হওয়া ওখানেও দিনের শপথ করা হয়েছে ইজাজ তাকে আলোকিত করে আর এখানে আলোকিত হয় এই ছিল দ্বিতীয় শপথ ওই মায়ের মতো যে মায়ের কথা গত সপ্তাহে সুরাত আলোচনা করেছি তারপরে আরেকটি হচ্ছে মা মসুল ইসি মসুলা যে যা আল্লা অর্থে করে দেবে অথবা মনের অর্থে করে দেবে মান মসুল আল্লেজি ওইসিমি মানে যে মন মানে যেখানে আল্লা শেখ মুহমদিন ওসিম রহমা তালা তিনি বারবার করে কয়েকটা সুরাত উল্লেখ করেছেন যে কোন আয়াতের তফসির যদি কয়েক রকম হওয়া সম্ভব হয় আর সেটা শরীয়তের অন্য কোন হয়। তার বিরোধী না হয় মৌলিক আখি দেয় অথবা মৌলিক যে সমসাই সেগুলির হয়। আর একাধিক অর্থ কোনো আয়াত বহন করতে পারে আর বিশেষ করে এই বিষয়ে যদি একাধিক তফসিল সাহাবাহিক রাম থেকে বর্ণিত থাকে তারা সরাসরি রসুর উল্লাম থেকে এলম হাসল করেছেন জ্ঞান অর্জন করেছেন অথবা আব্দুল মসুদ আর অন্যান্য সাহাবাই কিরাম খোলা ফেরা অথবা যারা সাহাবাই কিরামদের ছাত্র তাবেইন তাদের থেকে সে বর্ণিত রয়েছে কাতাদা থেকে কাছাকাছি তারা তারা কিউ সরাসরি ওহি নাজেল হওয়ার জামানাকে দেখেছেন পেয়েছেন অথবা তার কাছাকাছি সময়গুলি পেয়েছে। যারা ওহি দেখেছে নাজেল হইতে তাদেরকে পেয়েছেন সাহাবাহিক আর এই যে একাধিক দফসির গুলি রয়েছে সেগুলি যদি পরস্পর বিরোধী বা কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়গুলি কোন বিরোধী না হয় তাহলে সবগুলি অর্থ নেওয়া যেতে পারে একটাই অর্থ নিশ্চিত আর বাকি ভুল না কখন ভুল বলবো যদি সেই আয়াত বা সেই আয়াতের যে শব্দ বাক্যগুলি রয়েছে সেগুলি এইরকম অর্থ বহন করে না দূরের অর্থ করছেন অথবা শরীয়তের মৌলিক বিষয়গুলির বিপরীত বিষয় আপনি সাব্যস্ত করতে চাইছেন এই রকম তফসিল কেউ করেনি আর একবিংশ একংশীতে এসে কেউ বলছেন নতুন তফসিল লাগবে নিয়ে পড়ে থাকলে জাতি হ্যাঁ এই কি হয়ে যাবে অধপতন হয়ে যাবে অথবা কিছু তাদের গোমরাদের ভাষাই তাহলে তারা নিশ্চিত গুমরা পথভ্রষ্ট যারা বলবে যে নতুন নতুন তফসিল লাগবে তারা পথভ্রষ্ট লোকদের সংশোধন এবং সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পন্থা ছাড়া যেই পন্থা মত আদর্শ দিয়ে তরিকা দিয়ে সংশোধন হয়েছে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগের মানুষদের। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে এমন কোন তফসিল দিয়ে সমস্যার সমাধান হতে পারে না বা এমন কোন তফসিল করার অবকাশ নেই যেই তফসিল এই উম্মতের প্রথম যুগের লোকেরা সাহাবাহিকার তাবেন তাবা তেনা করেননি অথবা জানেননি বা বলেন নাই শিখেন নাই ঘুমরাহী ভতা আকিদার ক্ষেত্রে মানহাজ আদর্শের ক্ষেত্রে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে ইসলাম আল্লাহর শক্তিশালী হোক এই ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসবেন নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসবেন যে দিন কায়েম করবো কিন্তু গণতন্ত্র দিয়ে কারণ আজকাল তো ছাড়া কোন উপায়ও নেই যে আমরা যেতেও হ্যাঁ কি করে তাদের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে তাদেরকে আমরা পরাজিত করবো আর আমরা ইসলামের বিজয় নিয়ে আসবো কথা তো খুব সুন্দর কিন্তু রাস্তা হচ্ছে নব আবিষ্কৃত বেদাতি রাস্তা এর চাইতে বড় হচ্ছে শিরকি রাস্তা প্রথম মেনে নিছেন। গণতন্ত্র মানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎসব অধিকারী সমস্ত ক্ষমতা ক্ষমতার মালিক হচ্ছে জনগণ অথচ আপনাকে কোরআন শিখাচ্ছে সমস্ত জনগণ দেশের কোটি কোটি মানুষকে সবাই কি আপনি কি বানিয়ে দিলেন ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেন আপনি ক্ষমতার মালিক বানিয়ে দিলেন আপনি সিরকি আঁকি দেয় বিশ্বাসী যতই ইসলামের চাদর পরিয়ে দেন তার উপর আর ইসলামের মকোশ লাগিয়ে দেন ইসলাম শিখাচ্ছে ইনিল হকুমিল্লা একমাত্র আল্লাহর হুকুম শিখাচ্ছে তৌহিদ শিখাচ্ছে আমার কাজ আর আমার জাতির কাজ আমার জাতির নেতাদের কাজ আমার জাতির শাসক গোষ্ঠীদের কাজ আর পার্লামেন্টের সদস্যদের কাজ আইন তৈরি করা নয় তাদের কাজ হচ্ছে বিরোধিতা করতে হবে অপোজিশন বিরোধী দল থাকবে এ অস্তিত্ব ইসলামে নেই আর আপনার গণতন্ত্রের তাই বলছে সুতরাং এটি কুভরী এটি হচ্ছে শির্ক এটি হচ্ছে গুমরাহী এটি হচ্ছে বেদাত আর ইয়াহুদীর তৈরি করা বেদাত আব্রাহম লিঙ্ক এই জন্য আজকে মার খেতে হচ্ছে কখনো টেনে নিচ্ছে কখনো ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এই শাস্তিগুলো এই জন্য এই শাস্তিগুলো এই জন্য এই মেহনত পরিশ্রমটা যদি ইসলামের তরিকাই করা হয়তো। দাওয়া কাজ করা হয়তো। মানুষের সংশোধন করা হইতো ব্যক্তি জীবনের সংশোধন করা হইত পরিবারের সংশোধন করা হইতো সমাজের সংস্কার করা হয়তো। জাতির ইসলাম সংশোধনের কাজ আমর বিল মারফ নেহ মুনকারের কাজ করা হইতো जता भूल चले गे जार फले दुनियाते लाछित होते हम पददलित होते हमारे निर्तित होते हमारे आखे शे रही ভালো করে বলছি আর আশা করি আমার কথা বুঝার চেষ্টা করবেন ক্ষেত্রে যদি বলে যে নতুন যুগ নতুন হ্যাঁ সায়েন্সের যুগ টেকনোলজির যুগ হ্যাঁ সুতরাং নতুন নতুন তফসিল করতে হবে নব্ব তফসিল লাগবে তাহলে সে নিজেই গুমরা কর সমস্যার সমাধান হবে না যেই তরিকায় সমস্যার সমাধান হয়েছে আর মুসলিম জাতি শক্তিশালী হয়েছে ওমারে ফারুক আমিরুল মোমেন্লাহন জামানাই যেই তরিকায় মুসলিম ইসলাম শক্তিশালী হয়েছে এবং সারা বিশ্বে পৌঁছে গেছে পূর্ব দিকে চীন পর্যন্ত ইসলাম পৌঁছেছে পশ্চিম দিকে স্পেন পর্যন্ত ইসলাম পৌঁছেছে আফ্রিকা আফ্রিকার পশ্চিম আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছেছে আটলান্টিক পর্যন্ত উসমান রাজি আল্লাহ তালাহর যুগে আলী রাজি আল্লাহর যুগে উমারুন আব্দুল নজির রহমাহর যুগে ছাড়াও অমাই বংশের যুগেও তাদেরও অনেক এহসান অবদান আছে তাদের ভুলভ্রান্তি অন্যায়ের সাথে সাথে সার্বিক সমস্যার সমাধান খুঁজতে হবে আসেন বলছিলাম যে মা আর মান মায়ের অর্থ মান বা ইলাজি করা যেতে পারে তাহলে এখন তির করি অমা খালাকা জাকারাওয়াল অনুসা এই ওয়াউটা হচ্ছে কসমের জন্য তাহলে প্রথমাইলে অসমের জন্য শপথ করছি দুটো শপথ তৃতীয় শপথ হচ্ছে আর আমি শপথ করছি কিসের সেই সত্তার সেই সত্তার সেই জাতির তার যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন আর যেন সৃষ্টি করেছেন নর এবং নারী হয়ে গেল তাহলে মা মানের অর্থে বা আল্লাহ অর্থে মসুর দ্বিতীয় কি বললাম যে মা হচ্ছে তাহলে কি হয়ে যাবে ওয়াখাল কে জাকারে ওয়ালুসা খানা কি হয়ে গেল ওয়াখালকে জাকারে ওয়ালু আরবি অর্থাৎ আমি আল্লাহ কসম করছি আল্লাহ না কসম করছেন আমি আল্লাহ কসম করছি আল্লাহ বলছেন কি সৃষ্টির যে সৃষ্টি করেছেন আর থাকলো না মাঝির অর্থ থাকলো না সৃষ্টির সৃষ্টি করার মাসদারের অর্থ হয়ে গেল এই হচ্ছে कसम करते हैं मेहनत परिश्रम अथवा तुम्हारे प्रचेष्ट सत्तामुखी सत्ता सतीतुनर बहुवचन एक बचन কোরআনে ব্যবহারিত হয়নি বা আরবরা তেমন ব্যবহার করে না বললেই চলে অনেক শব্দ আছে আমার ব্যবহার না কিন্তু আছে। আছে। সব কিন্তু হ্যাঁ সাত্তা ব্যবহার চলছে এমনি নিজের ভাষায় কোরআনেও রয়েছে হাদিস রয়েছে লা সাত্তা সাতটা মানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বহু মুখী জি হ্যাঁ তো এর অর্থ কি হলো তাহলে নিশ্চয় হে মানুষ মানব বলছেন। তোমাদের মেহনত মুখী বহু রকমের এক রকমের প্রচেষ্টা না নানা রকমের চেষ্টা দেখেন মানুষ কি একরকম চেষ্টা করেছে একরকম চেষ্টা করে না যদি সার্বিক ক্ষেত্রে ধরেন তার মধ্যে একটা হচ্ছে পার্থিব ক্ষেত্র পার্থিব ক্ষেত্রে দেখেন যত মানুষ তত রকমের চিন্তা চেতনা কারো সাথে কারো চিন্তা মিলে না মিলছে চেষ্টা করছেন শিক্ষা অর্জনের কাউকে লিখাপড়া করতে ভালো লাগে না শিক্ষা দিকে ভালো লাগে হাতের কাজ দেখে ভালো লাগে ও ছোট থেকে ওই স্কুলে পাঠাইলে ও স্কুলের ভালো পড়াশোনা কারণ হাতের কাজ দিল বাড়ির যত কাজকর্ম আছে হ্যাঁ ঠিকঠাক করা সব ঠিক করে দিচ্ছে করছে না অনেক ছেলে এরকম আছে ওকে বলা লাগে না কারেন্ট খারাপ বাথরুম খারাপ এই খারাপ সেই খারাপ প্লাম্বিং ও নিজে থেকেই একটু কোন রকম সামান্য গাইড পেলই হলো এগুলি করা শুরু করে ওর মধ্যে আল্লাহ কি রেখেছেন এই প্রতিভা রেখে দিয়েছেন এইদিকেও চেষ্টা চালাচ্ছে মাদ্রাসায় পাঠান ওখানেও পড়তে চায় না স্কুলে পাঠান ওখানেও পড়তে চায় না পড়লে পাশ করতে পারে না আবার কেউ আছে স্মৃতিশক্তি শক্তি আল্লাহ পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট মেহনত পরিশ্রম চব্বিশ ঘন্টা ৮ আট ঘন্টা বিশ ঘন্টা পরে আমাদের অনেক বন্ধু বান্ধব তারা এরকম মেহনত করেছে বা পরিচিত মানুষ মানুষের তাদের মানে একেবারে দেখে বলা হয় বইয়ের হ্যাঁ পোকা জি সবসময় পড়াশোনা পড়াশোনা কিচ্ছু বুঝে না জি ওর ওকে দেন টেকনিক্যাল কাজ দেন কিছু করতে পারবে না একটা কাজকাল তোমরা ও এত সুন্দর বুঝছে মোবাইল আপনি আমি কিছু বুঝছি না কারণ আমাদের মেহনত সেদিকে নাই হ্যাঁ চেষ্টাও নেই কিন্তু ওদের চেষ্টা এদিকে মার ওইদিকে মারো করতে করতেও শিখে দিচ্ছে বহুমুখী বহুমুখী প্রথম দুই ভাগে বিভক্ত করা যেতে পারে কেউ সৎ কাজে প্রচেষ্টা চালাচ্ছে আবার আরেক দল সিংহভাগ মানুষ হ্যাঁ অসৎ কাজে কাজে মে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ক্ষেত্রে আবার যারা ভালো তারা আবার বহুমুখী আছে কেউ আছে যাদের আকিদার ক্ষেত্রে কব তারা সজাগ যত্নবান আর নিজে তো উঠতেই পারবে না হয়তো বহুমুখী এই ক্ষেত্রে ব্যর্থ অলস উদাসীন হইতো আবার কেউ আছে অন্য রকম জি আকিদা ভালো এব ভালো মাসা আল্লাহ ওকে সল্লাতে বলেন সল্লাতে বলতে হবে ও আগে প্রথম কাতারে সবসময় রোজা সোমবার বৃহস্পতি রোজা মাসা হ্যাঁ কিন্তু পয়সার ক্ষেত্রে এত হিসাবি একটা রিয়াল যেন না বের ওই পকেট থেকে সুতরাং মানুষের কাছ থেকে খাবে খাওয়াইতে যাবে না ঠিক না এর বিপরীত অনেকে আছে সালাদ এত ভারী লাগে নামাজ পড়তে পারে না কিন্তু ওকে বলেন ভাই কিছু টাকা পয়সা লাগবে এক হাজার করে দিদ পঞ্চাশ একশো নয় টাকা করতে পারছে না সালাতে নামাজে খুঁজে পাওয়া যায় না আমি এইরকম লোক চিনি ব্যবহার এত ভালো ও একজনকে তার কাছে কেউ পাবে অনেক কাজ করেছে তো হালালাতে কয়েন হিসাব হয়েছে আর ষাট পঁয়ষট্টি হালালা বা ত্রিশ হালালা পাবে ও খুচরো করে নিয়েছে দেওয়ার জন্য ত্রিশটা পয়সা তুমি পাবে পয়সা ধরেন দশ টাকা তারপরে ত্রিশ পয়সা পাবে ত্রিশ নিয়েছে কিন্তু তাকে জানি নামাজ পড়তে যায় না হাউস বিড়া হাউজ জি হ্যাঁ লোক আছে শিল্পীরা কি দেন আসলটাই নেই তৌহিদ নেই বিদাতে ডুবে আছে কিন্তু আমানত সততা অথবা অনেক ভালো নিশ্চয় তোমাদের কর্মপদ্ধ বা তোমাদের কাজকর্ম বিভিন্ন মুখী বহুমুখী নানান রকমের ইন্নাসা ইয়া কমলা সত্তা সবগুলিকে ভাগ করলে দুই ভাগে বিভক্ত করা যায় সলেহিনের দল আর জালেমিনের দল হ্যাঁ লিপ্ত থাকে সৎ আর অসৎ আহলার আর আহলার জান্ন জি সাইদুন ও শাকিউন কোরআনের ভাষায় কি বলা হয়েছে সৌভাগ্যবান ভাগ্যবান আর হচ্ছে যে আল্লাহ রব শপথ করেছেন বিপরীত বস্তুর ঠিক না রাতের ওর বিপরীত হচ্ছে দিন এইরকমই নরের আর নারীর বিপরীত তাই না এই কসম এখানে যেমন রয়েছে এই কসম করার পর বিপরীত করছেন। যার উপর কসম করছেন কমলা সত্তা নিশ্চয় তোমাদের মেহনত প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন রকমের কারো মেহনত জান্নাতে যাওয়ার জন্য আখেন সুন্দর করার জন্য দুনিয়া যা আসছে আসতে দাও আসবেই আল্লাহ মানবেন না চলতে চলতেই রুজি তলাশ করা হবে পেট সুখী জগৎ সুখী তার লজ্জা স্থান সুখী ভোগ বিলাস আছে না হোক হোক হারাম হোক যা কিছু হোক না কেন কোনো অসুবিধা লাস্ট টার্গেট তার দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী মাতাউল হায়াতের দুনিয়া বিভিন্ন রকমের প্রচেষ্টা এতে মরিয়া বড় ডাক্তার হবে বড় ইঞ্জিনিয়ার হবে বড় এই হবে সেই হবে এমলা সত্তা কিন্তু শোনো কারা সফল মানুষের যে মেহনত প্রচেষ্টা বিভিন্ন রকমের এদের মধ্যে কারা সফর আল্লাহ দুই ভাগে ভাগ করে দিচ্ছেন এখন এতক্ষণ পর্যন্ত যদিও দুই ভাগ বলেছিলাম এই যে বিভিন্ন মেহনত কে দুই ভাগে ভাগ করা যেতে পারে আল্লাহ দুই ভাগে ভাগ করে আমাদের সামনে পেশ করছেন যে এটা হচ্ছে ভালো লোকদের রাস্তা এগুলি হচ্ছে ভালো লোকদের কর্মসূচি আমল আর এগুলি হচ্ছে খারাপ লোকের আমল খারাপ লোকের কাজ কর্মগুলি বাদ দাও কারণ গন্তব্য স্থান হচ্ছে আর ভালো লোকদের যে কর্মপদ্ধতি আছে আর কাজ কর্মী আছে এগুলির শেষ পরিণাম হচ্ছে জানছেন ফান আতা অত্তাকা ও সত্যাক হোসনা সুতরাং যে প্রদান করল আতা দিল কাউকে দিতে জানে নেওয়ার ধান্দায় থাকে না জি দেওয়ার চেষ্টা করে স্ত্রী কে দেব ওর বাপের বাড়ি থেকে যে স্ত্রীর বাড়ির খাবো আর ওর বাপের বাড়ির খাবো জি দেওয়ার চেষ্টা করব তাদেরকে জি বিশ বছর ২২ বছর ২৫ বছর একটা মেয়েকে মানুষ করে আমাকে গিফট দিয়েছে সুতরাং সেই শ্বশুর শাশুড়ি তাদেরকে দেব তাদের কাছ থেকে নেব আল্লাহর ভরসা করবো যে আল্লাহর বলে আমাকে পঞ্চাশ বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত হ্যাঁ যতদিন পর্যন্ত মানুষ রিটায়ার্ড হয় না চাকরি করতে পারে তাই না মোটামুটি ষাট বছর যেখানে আমি নিজে আলহামদুল্লাহ কাজ করেছি আল্লাহ আমাকে রিজিক দান করেছেন আর একটা বছর বাঁচবো কি বাঁচবো না আল্লাহ খাওয়াবেন না এতটুকু আল্লাহর ছেলে মেয়ের উপর ভরসা যে ছেলেগুলি ভালো হইলে আমাকে খাওয়াবে আমার স্ত্রী খেলা ভরসা আপনার কখনো না এরাই ব্যর্থ হয়েছে এরাই কষ্ট এ হচ্ছে আল্লাহর ভরসা আল্লাহ এতদিন আমার গায়ে শক্তি ছিল কাজকর্ম করলাম আর করতে পারছি না রিজিক দাতা তুমি আল্লাহ আপনার জন্য আল্লাহ আল্লাহ করতে পারি না আল্লাহ রেজিগ দাদা কোনখান থেকে ওই ছেলের মাধ্যমে আসবে না অন্য কোনো থেকে আসবে আল্লাহ ভালো যান আল্লাহ ভালো দিতে প্রদান করে দেওয়ার চেষ্টা করে বাপ মাকে দেওয়ার চেষ্টা করে ভাই বোনদেরকে তাদের কাছ থেকে নেওয়ার থাকে না। ধান্ধবকে আত্মীয় বংশধরকে স্বজন দেওয়ার চেষ্টা করে দেওয়ার থাকে না ওপরে হাত রাখার চেষ্টা করে নিচে নয় সব কি বলেছেন আলিয়া দুলিয়া খাইয়াদি সুফলা ওপরের হাতটা নিচের হাতের তুলনায় উত্তম উৎকৃষ্ট যে হাতটা দাতা হাত গ্রহিতা হাতের চাইতে ভালো ভিক্ষা চাইতে যাবেন না কারো কাছে ধার চাইতে যাবেন না কারো কাছে নিজের অভাবের কথা প্রকাশ করবেন না বরং আপনি যেন সচ্ছল অভাবমুক্ত যদি অভাব থাকে ভিতরে আমার অভাব আছে আপনি কি দিতে পারবেন আপনাকে আমার অভাবের কথা বলবো আমার রবকে আমি বলবো যিনি বিনা স্বার্থ আমাকে দেবেন আপনি তো স্বার্থ ছাড়া দেবেন না দিলেও কেন আপনার কাছে বলতে যাবো আমার কষ্টের কথা দুঃখের কথা এই হবে একজন মমিনের চরিত্র এই হবে একজন মমিনে রাখলা মানে আতা সুতরাং যে দিলু দে আল্লাহর ভয়ে ভালো কাজ করাই হচ্ছে তাকুয়া সহজ ভাষায় তাকুয়ার ব্যাখ্যা বলছি আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাক এই গুণ যার মধ্যে পয়দা হয়ে গেল দিতে পারছেন আপনি নেওয়ার ধান্দা রাখেন না আপনি কারো পিছনে পিছনে ছুটেন না আর দুই নম্বর হচ্ছে যে আল্লাহর ভয়ে ভালো কাজ করছেন ফরোজ অজেব সন্নত মুস্তা আদেই করছেন আর আল্লাহর ভয়ে হারাম নাজায় থেকে মকরু অপছন্দনীয় থেকে বেঁচে থাকছেন আপনি যে যেকোনো কাজ আল্লাহর ভয়ে যদি করেন তাহলে সেটা হবে এবাদত আর মানুষের ভয় অথবা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য যদি করে তো সেটা শিরকি কাজ হবে বরবাদ হয়ে যাবে না দুনিয়ার গরজ যদি করেন দিনের দাওয়াতের কাজ করছেন দিনের খেদমতের কাজ করছেন কিন্তু দুনিয়ার গরজ সেখানে ঢুকে গেছে আমার এখান থেকে একটা বেনিফিট যেন আসে দুনিয়ার স্বার্থ আপনার হয়ে গেছে বরবাদ হয়ে যাবে আপনার আমল আল্লাগদ নগদা লাগে না সে অন্য কাউকে ডাকবে তাকে ফজরে জাগাইতে হয় না সে অন্য কাউকে জাগাবে আল্লাহর হয়ে কারণ এখন শুয়ে থাকে আমার এই ফজরের সময় আর সূর্য উঠিয়ে দেওয়া জানে নিয়ে যাবে হাজির করা হবে আসামের কাট বাড়াই সেই দিনকে ভয় করা ইত্তাক্লাহাকি যথোযথ আল্লাহকে ভয় করা এটা যে আমি আমাকে যথাসাধ্য আগুন থেকে বাঁচাবার চেষ্টা করব। কে নিজেকে দুর্ঘটনায় ফেলেন সামান্য গায়ে শক্তি থাকা পর্যন্ত কেউ মরতে চান না কেউ আহত হতে চান না কেউ ক্ষতিগ্রস্ত হতে চান না পরীক্ষা আছে অনেক রাত ভোর পড়াশোনা করেছে জাহান্ন দিচ্ছেন আপনার সাবালকে ছেলেকে সাবালিকা মেয়েকে ফরোজ আগে জাহান্ন থেকে বাঁচানা তারপরে তার স্কুল কলেজের আর মাদারাসা রেজাল্ট ভালো করার চেষ্টা করে তা কো আল্লাহর ভয়ে কাজ করতে হয় এটা সন্নত কাজ করি আল্লাহর ভয় জি একটা মুস্তহাব কাজ নফুল কাজ করি ভয় আমি এই মানুষটার উপকার কেন করলাম জরুরি ছ আমার জন্য উপকার মেলা লোক উপকার করার আছে আমি কেন উপকার করলাম এই কে আমি কেন সময় দিলাম কিছুক্ষণ সময় দিলাম এই জন্য যে আল্লাহর ভয় আল্লাহ সন্তুষ্টির জন্য পরকাল মুক্তির জন্য না ইত্যাদি তাক আল্লাহ आल्लार भल्लाफे अथवा मुस्लिम समाज गार समस्त पापेटी आद खेना दमपान करना क्या एकजन लोको करें नागुल একজন অসৎ লক্ষ্য করে না কিন্তু দুইজনের মাঝে জমিনের পার্থক্য একজনের মধ্যে আল্লাহ দ্রব্য থেকে বাঁচে বা জর্দা তামাক জাতীয় জিনিস থেকে বাঁচে হারাম এগুলি সেই জন্য আল্লাহকে সন্তুষ্ট করবে এবং আমার জন আজাবটাকে নিয়ে আসবে শরীর স্বাস্থ্যের অত আখেরাতের শুধু দুনিয়ার আজাব নয় আকেরাতের আজাব রয়েছে হারাম খেলে আর হারাম ব্যবহার করলে এই জন্য একটা লোক এই সব পাপ থেকে বেচা থাকে আর আর এক লোক আর গরজে আমি আমার স্বাস্থ্য খারাপ করব না এই ধূমপান করে জর্দা খাবো না এই কর জিনিস হ্যাঁ মদের কাছেও যাব না এই সব ভালো না এসব ভালো জিনিস না এগুলো শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ধ্বংসাত্মক তাই না আল্লাহ ভয় বলে তার জীবনে কিছুই নেই কিন্তু অনেক গুণা থেকে বাঁচে জীবন ব্যবচারের কাছে যাইনি অথচ পরকালে বিশ্বাসে আল্লাহর ভয়ে নয় কিসের জন্য আমি আমার ক্যারেক্টার খারাপ করতে চাই না আমি মানুষের কাছে বদনাম হতে চাই না আমি দেশে বা এলাকায় গ্রামে আমি একজন আইডিয়াল মানুষ হতে চাই ভাষা আলাদা এর ভাষা আলাদা আর মমিনের ভাষা আলাদা মমিনের ভাষা আল্লাহর কাছে পাকড়াও যেন আমার না হয় সেই জন্য আমি জেনার কাছে যাই না। আমি আল্লাহর আসমানি সিলেবাস ফলো করি হারিয়ে বলছে যে আমি নিজের মানসম্মান বলে চিন্তা করে নিজের বংশের মানসম্মান বলে চিন্তা করি অনেক মেয়েরা প্রেম করে প্রেম করে কিন্তু করে পালাই না। কেন বলছে যে আমার বাপ মা মুখ পারবে না সেই জন্য ঠিক না এটা আল্লাহর তাকুয়া হইলো কি না তাকুয়া হইলো না এটা তুমি হারাম কাজ করলে আর শুধু বাপ মা যাতে করে অপমানিত অপদস্ত না হন সেই জন্য না না তাকুয়ার ভিত্তিতে যদি কোনো কাজ হয় তাহলে সব প্রতিদান রয়েছে আল্লাহর কাছে বদলা রয়েছে আর তাকুয়াবিহীন যতই ভালো কাজ হোক না কেন কোন মূল্য নেই সেই সেটার আল্লাহ রবুল আলমীর কাছে আখেরাতে কোনো মূল্য নেই এতটুকু মূল্য আছে যে দুনিয়াতে আপনি বদনাম থেকে বাঁচার জন্য সুনাম নেওয়ার জন্য ভালো একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য অথবা আপনি শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য সব পাপ থেকে অন্যায় থেকে বেঁচেছেন শরীরটা আল্লাহ থেকে রাখবেন সুনাম খ্যাতিটা আল্লাহ দেবেন কারণ আপনি ওইটার জন্য সচেষ্ট ছিলেন যেটা চাইবেন সেটা আল্লাহ দেবেন তাহলে ভালো মানুষের দুটো গুণ আল্লাহ বর্ণনা করলেন কি দিতে পারে আর কি করতে পারে আল্লাহ কে ভয় করে অসদ্দা কাবিল হুসনা এবং ভালো বস্তুকেই বা ভালো কথা ভালো কথা ভালো কাজ ভালো বিষয়কে বিশ্বাস করে সদ্য কাবিল সদ্যকে মানে বিশ্বাস করা আর হুসনা মানে ভালো ইসিম তফজিল আহসান মোজাক্কর এক বছর আর হুসনা হচ্ছে সবচেয়ে বিশ্বাস করল সবচেয়ে ভালো বিষয়কে কি করলো বিশ্বাস করলো হোসেন এই হুসনা কি এই হুসনার তার সেরে কয়েকটি উক্তি রয়েছে এই উক্তিগুলি সংক্ষেপে শোনায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু উক্তি রয়েছে বা মত রয়েছে যেগুলি ব্যাপক অনেকগুলি বা সবগুলি কি সামেল এটাই যথেষ্ট আর কিছু কিছু উক্তি রয়েছে এক একটা সাইড কে নেওয়া হয়েছে এক একটা দিক ভালো বস্তুর বা ভালো কথার দিকে তুলে ধরা হয়েছে হোসনার একটি তফসির হচ্ছে যেমন তফসির আগের তফসির থেকে শোনায় আপনাকে প্রখ্যাত তাবি এমাম কাতাদার হেমাল তফসির কর্তিকে বলছেন বিল মোজা জাতি সবচাইতে ভালো কথা হচ্ছে যে হে মানুষ দুনিয়াতে যা কিছু করো না কেন ভালো আর মন্দ সবকিছুর এক সময় প্রতিদান পাবে বদলা পাবে এই যে বদলার কথা বলা হয়েছে আখেরাতে পরকালে এটা হচ্ছে হুসনা जा हाँसर मे एर बदला पा भलोले भो पा मंद हम मंद पा तपसिर तफसिर हम सब चे भू जाते मंद बस्तु नहीं আমি বিভিন্ন আলোচনা বলি যে একমাত্র সব ভালো দুনিয়ায় কোনো কিছুতে ভালো নেই যত ভালো খাবার খান না কেন সামান্য কিছু হইলো তাতে কি আছে খারাপের দিক আছে আর দুনিয়ার যতই খারাপ জিনিস হোক না কেন সামান্যতম হইলো আছে তাতে কিছু ভালো দিক আছে একমাত্র জাহান্ন ছাড়া জাহান্ন খারাপ আর আজাব শাস্তি আর মানে কি হল সাদ্দাকবিল জান্ন জান্নাত কি করলো বিশ্বাস করলো এই আয়তের তফসিল আর এক দিয়ে করা যেতে পারে আতালা বলেছেন লিল্লাজ আহসানুল হোসন ল আহসানুল হোসনা যারা রয়েছে আর অতিরিক্ত রয়েছে ওটা কি আল্লাহর দর্শন আল্লাহ দিদার সাক্ষাৎ ফার্সিতে দিদার আমাদের দেশের লোকেরা আবার দিদার বুঝে বেশি হ্যাঁ দর্শন বললে ওকে ডিকশনারি পড়তে হয় হ্যাঁ স্কুলে কলেজে পড়া লাগে কিন্তু দিদার শব্দ হুজুরদের কাছ থেকে আরবি শিখেছি ঠিক না এই ধর্ম রুইয়াতুল্লা বুঝে না রুইয়াত মানে দিদার ওর মানে দর্শন হাদিস আছে রুইয়াতুল্লা জি হ্যাঁ আল্লাহ সাক্ষাৎ আল্লাহর দিদার আল্লাহকে দেখা জি যেটা ফিরি পেল মাছটা বেশি স্বাদ লাগলে কারণ পয়সা দিতে হয়নি ওটা পয়সা দিতে হয়নি ফাউটা খুব মজা লাগে মানুষকে মানুষের সবাই ফিরি খেয়ে খাওয়াটা আর তো আল্লাহ রব সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতে আল্লাহর দর্শন বা আল্লাহর এখানে মানে দুটো তৃতীয় হচ্ছে হোসনা হচ্ছে আর মৌসুম আছে বিল কালিমাতিল হোসনা সদা বিল কালিমাতিল হোসনা যে সবচেয়ে ভালো কথা বিশ্বাস করলো সবচেয়ে ভালো কথা কি রাহিল মাশাল যখন একটু করে এগিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন তাই না জি এটার নাম হচ্ছে যখন কিছুটা খুলে দেওয়া হবে তখন আপনার জন্য আরো খুলে যাবে সবচেয়ে ভালো কথাকে বিশ্বাস করলো অর্থাৎ বিশ্বাস করলো এবং লাহ ইল্লা মধ্যে যে অর্থ রয়েছে এই অর্থের যে এই কালিমার যে দাবি রয়েছে মুক্তা বা তাকাদা রয়েছে এর যে বিভিন্ন দিকগুলি রয়েছে এই কালিমা কি চাই तौहिदाल अर्थ की तहिद अल्लाहर एकत्रुद्ध शिक्ष बर्जन करब तर भित महबुद जिन्ही हक सत्य महबूदी के आल्ला आल्ला सार्विक जीवन ही कर सत्यार्ला हब শুধু মসজিদে গেলে এবাদত না আমি রাস্তাঘাটে কর্মস্থলে সব জায়গায় আল্লাহর এবাদত বন্দী করি আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এবাদতের নিয়ত সুতরাং আমার একটা অঙ্গ আমি নড়াব না একটা জবান দিয়ে কথা বলবো না যতক্ষণ আল্লাহ পারমিশন না দিয়েছে এটা হচ্ছে আমার জবানের যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিয়েছেন এটা আমার জন্য হালের জন্য হাত বাড়াইলাম তাই না কিন্তু যে তো মত ভরা থাকতো না মোটেই না মরে গেলেও না তাই না এর নাম হচ্ছে এবাদত এবাদত ফ্লাইটে যখন উঠছেন আপনার কাছে আসছে হ্যাঁ জুস আপনার কাছে দেখছেন যে পরিবেশন করছে কি আবার মদ নিচ্ছে কেউ পানি নিচ্ছে কেউ চা কফি নিচ্ছে হ্যাঁ এখন রাস্তায় আমি ছেড়ে দিচ্ছি এখানে কোনটা নেবে কোনটা নেবে তোমার চয়েস এখন চয়েস করো জাহ্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায় দেবে এইটার নামে বাদত কেউ দেখছেন এখানে ফ্লাইটে একটি লোক আমাকে চেনে না একটু দেখি ট্রাই করে না কখনো না পানি নেই কিন্তু আমি মদের কাছে এবাদত আসলে এবাদত মানে এই নয় যে সাময়িক এবাদত মাঝে মাঝে এবাদত করি মসজিদে গেলে এবাদত করি রমজান এবাদত করি হজে এবাদত করি মক্কামুদ্দিনে গেলে এবাদত করি ছু সময় এবাদত বন্দি করি সকাল সন্ধ্যা কিছু রাজগার করি এগুলো ঘন্টা এইজন্য এবাদত যদি নিয়ত থাকে যে আমি শরীর সুস্থ রেখে মালিকের ডিউটিটা ভালো করে হালাল পয়সা অর্জন করব। এটাই ইবাদত আপনার এটাই এবাদত আমি ঠিকভাবে ডিউটি করে পয়সা অর্জন করে হালাল রুজি আমার ছেলে মেয়েকে খাবো এটা আপনার এবাদত ডিউটি করছেন বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ইবাদত আপনার তৃতীয় তাহলে লাহ হচ্ছে ভালো কথাকে বিশ্বাস করলো তৌহিদ বিশ্বাস করলো শিরকে পুরোপুরি বর্জন করলো আর এই তৌহিদের দাবি যে আল্লাহ এক মাবুদ সত্য মাবুদ সুতরাং সমস্তগুলি मानुसर स्त्रीमेर शासक हक आदाय करते हे शासक तुम्हें तुम्हारे जनगण तुम्हार अधीने जरा रही है तर हक आदाय करते सब गुलीलाभुक्त जी ভালো কথা কাজকে কি করলো বিশ্বাস করলির উল্লেখ করেছেন হোসনা ভালো কথা বিশ্বাস করলো ভালো কথার একটি হচ্ছে রসুর বলেছেন যেহেতু আয়াতে দেওয়ার কথা রয়েছে মানে সাদকা করা জাকাত দেওয়া প্রতিদিন সকালবেলা দুটো ফেরেস্তা আকাশ থেকে নেমে আসে মা একজন কি বলে নেক যারা দান খায়রাত করে আর মানুষের খরচ করে আত্মীয় আরেকজন হে আল্লাহ যে বেশি খরচ করে যে খরচ করে তাকে কি করো তার বিকল্প দান করো মানে তার রুজিকে আরো বাড়িয়ে দাও এক খরচ আল্লাহ ওকে আরো বহু গুণে বর্ধিত করো যদি কিছু টাকা জমা হয় আরে ওকে পাঁচশো টাকা নোট বানিয়ে দেয় তার খরচ না হয় হ্যাঁ মেখান বকির কৃপন তালাফা আল্লাহ তাকে সর্বনাশ করো ধ্বংস করো তার রুজিকে ধ্বংস করো তার ধন সম্পদ কে ধ্বংস করো করতে পাই না তার ছেলে ব্যাপক হুসনা ভালো কথা কে বিশ্বাস বিশ্বাস করলো যদিও লাই জাহি তফসির করতে গিয়ে আমি পুরোটা বলে ফেলেছি কিন্তু মূল হচ্ছে যারা লাল তফসির শুধু প্রথম লাই রাহি প্রথম তো হিদ ঠিক থাকতে আর তহিদ ছাড়া অন্য আমল আহ কোন রাখে ওর শিরকি জীবন যদি থাকে তাহলে ভালো আমল কোন কাজে আসবে না সেটা আল্লাহ বাণী এবং রাসুলের বাণী হচ্ছে হোসনা সবচেয়ে ভালো কথা হচ্ছে তার কথা আল্লাহর কথা আর তার রাসুল কথা সন্ন্যতি খুদবাত রয়েছে কথা আর সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে রসুরম আদর্শ হদিস সিরাত নবীর জীবনী নবীর কথা নবীর কাজ নবীর অনুমোদন নবী করিম যে দিন ছেড়ে গেছেন সেই দিন আল্লাহ কি দেবেন দুনিয়া এবং আখেরাতে শুনুন এক কথা আল্লাহ বলছে ফাসানের তাহলেই মানে শীঘ্রই অথবা নিশ্চিত সিনের অর্থ এই দুটোই করা যেত কখনো নিশ্চিতের অর্থ হয় আর কখনো শীঘ্রই তাড়াতাড়ি আসল হচ্ছে শীঘ্রই মানে শীঘ্রই তার জন্য বা সহজ পথকে সহজ পথকে করে সহজ করে দেবো সুগম করে দেব বা সহজ করে তার জন্য আল ইউসরা সহজ বা সরল পথকে বা সহজ বিষয়টিকে সহজ বিষয়টিকে বিষয় বলা যেতে পারে আলিউসরা তাসির একটি হচ্ছে জান্নাত কারণ জান্নাতের পথ আর যদি পথ বলি তবু এই পথটি সে রাতে মোস্তাকিম যেটার শেষ প্রান্তে হচ্ছে জান্নাত এই জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেবেন এই গুণগুলি যদি কারোর থাকে আল্লাহ অর্জন করে তাকুয়া রয়েছে এবং ভালো কথাগুলি বিশ্বাস করে আর সেই অনুযায়ী আমল করে তাহলে তার জন্য সহজ বিষয়টি যেটা সহজ সেটাকে কি করে দেবেন আল্লাহ রব আলমিন সহজ আরো সহজ করে দেবেন সহজ সরল পথকে তার জন্য সুগম করে দেবেন প্রশস্ত করে দেবেন এর বিপরীতটা শোনাই আর তারপরে তখন এই বিষয়ে দ্বিতীয় শ্রেণীর লোক যে মানুষের কর্মপ্রচেষ্টা দুই রকম দুই ভাগে ভাগ করলাম যারা কৃপণতা করবে দিল না বের চেষ্টা ফরস দেওয়া তারপর দেয় না স্ত্রীর ভরণ পোষণে কষ্ট দেয় ছেলে মেয়েদের খরচ খরচাই কষ্ট দেয় যেটি জরুরি সেটাও দিতে চাই না খালা ফুফু ওগুলোর তো প্রশ্নই উঠে না গ্রামবাসী যাদের সাথে রক্তের সম্পর্ক নেই গরিবই উঠে না কাউকে দিতে জানে না শুধু নিতে জানে আল্লাহ বলেছেন যে অম্মা মামা খেলা পক্ষান্তরই যে কৃপণতা করলো ওয়াস্তাক এবং বেপরোয়া হয়ে চলল ইস্তেকনা বেপরোয়া হয়ে বেপরোয়া চলে ইচ্ছা মতো চলে অথবা যেই ব্যক্তি বলা যেত ইস্তেকনা মানে হচ্ছে নিজেকে মনে করল যে অভাব মুক্তিন কারো মুখাপে কিনা এমনকি আল্লাহর মুখাপেক্ষিনা ও আল্লাহর ও নিজে শিরোনত করে না অস্তাক আল্লাহ না আল্লাহ থেকেও বেপর আল্লাহর মনে করেন অথবা সচ্ছলতা কিছু পেয়েছে হঠাৎ করে রাতারাতি বড় লোক খেয়েছে আর হোস দিশে হারিয়ে ফেলেছে ওয়াক জাবিল হুসনা এবং সবচেয়ে ভালো কথা কি করলো বা ভালো বিষয়কে ভালো বস্তুকে মিথ্যা জ্ঞান করলো মিথ্যা মনে করলো এখন হোসনার তফসির বললাম এই লোক কি করলো আখেরা বদলা ফের দোয়া পাওয়া যায় আর দান বখিলি করলে বদয়া পাওয়া যায় মিথ্যা মনে করলো তৌহিদ মিথ্যা মনে করলো অথবা লাই দাবিগুলিকে মিথ্যা মনে করলো অথবা আল্লাহ এবং রসুলের যে তার জন্য কঠিন বিষয়কে সহজ করে দেব কঠিন বিষয়কে সহজ করে দেবেন কঠোর বিষয়কে আল্লাহ সহজ করে দেবেন যে এটা কঠিন পথ যেটা কষ্টের পথ যেটা বিপদের পথ যেটা অন্ধকার পথ সেটা সহজ হয়ে যাবে সেই রাস্তায় চলতে লাগবে। যারা যারাগার হয়ে যায় পাপপরে হয়ে যায়। তাদেরকে যতই বুঝান যে এই রাস্তা কিন্তু তোমার দুনিয়া সর্বনাশ করবে তোমার আখের আত সর্বনাশ করবে ও বেপরোয়া ওর জন্য এটাই সহজ লাগছে যদি কোন ধূমপাইকে বলেন আর সালাতের কথা বললে তোমার কাজ তুমি কর আমার ঘুম ডিস্টার্ব করিবে না হ্যাঁ তার জন্য খারাপ রাস্তা সহজ করে দেওয়া হয়েছে আর ভালো রাস্তা তার জন্য কঠিন হয়ে গেছে জি হ্যাঁ পক্ষান্তরে যে ভালো মানুষ তার জন্য ওই যে উজু করা রোদে গরমে দুপুর বেলা আরবে উজু করা সলা করা সহজ মসজিদে দূর থেকে হেঁটে আসতে হয় তার জন্য সহজ এত বড়দিনে রোজা রাখা শ্যাম পালন করা তার জন্য সহজ সুফহান পাঁচ হাজার রিয়াল দিয়ে তার হজ একটা ফরজ আদায় করে যে সৌদি আরবে তার জন্য খুব সহজ টাকা ব্যয় করেছে ওই টাকাটা যদি জমা রাখতো মাসের মাসে একশো দুশো করে এক বছরে তার হজ হয়ে যেত এই হচ্ছে আল্লাহ রবীর কথা জি এই মর্মে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস রয়েছে তকদির সম্পর্কে ভাগ্য সম্পর্কে একবার এই রকম অনেকগুলি হাদিস রয়েছে তার একটি হাদিস শোনানো যথেষ্ট করলেন একটি মুসনাদ আল্লাহ উমার বললেন হে আল্লাহ রসুল আর আয়তা আচ্ছা বলুন তো যে আমলগুলি গুলি আমরা করছি ভালো কাজও করছি আর কেউ মন্দ কাজও করছে এই যে আমল আমল ভালো মন্দ দুটি হয় এই যে করছি আফি আমরিনেগ হয়ে গেছেন গুনা তো গুনা আল্লাহ লিখেই দিয়েছেন যেগুলি আমরা করছি আমাদের দ্বারা হচ্ছে এগুলি কি লিখা হয়ে গেছে অলরেডি নাকি আমরা যখন শুরু করলাম কাজটা আর কাজটা সম্পাদন করলাম তখন লিখা হলো কথা বলছেন না না একটা লোক জুমার পড়ে এলো এই জুমার গেল। এটা কি আগে থেকে লিখা আছে নাকি তকদির লিখা হয়েছে নাকি এখন লিখা হলো যখন সে জুমা শেষ হয়ে গেল মসজিদে আসলো না তখন লিখা হইলো সবাই জিজ্ঞাসা হ্যাঁ জি হ্যাঁ তকদির লিখা আছে তুমি যার সম্মুখীন হবে যে বিষয়ের জাননা না জাহান নামের ভালো বা মন্দের সেটা লিখে কলম শুকিয়ে গেছে কলমের কাল কি হয়েছে শুকিয়ে গেছে জফল কালাম তখন আমল করে লাভ কি এই প্রশ্ন সবার জাগে এই প্রশ্নের উত্তর চোদ্দশো বছর আগে রসুরাম দিয়েছেন তারপরে যদি খেয়াল খুশি চলেন তো আপনি আপনার পরিণাম খারাপ করলেন আপনি আপনি কাদরিয়া তকদির অস্বীকারী অথবা আপনি তকদির কে সবকিছু মনে করে মনে করছেন আমি পাথরের মতো পাথরের মতো আমি এখানে বসে আছি আর পানিটা আছে না ছয় স্পর্শ করে তো পানিটা এরকমই থেকে যাবে ঠিক না কিন্তু আমি একটু পরে উঠে যেতে পারবো না পারবো না যদি আল্লাহ রাখেন সুস্থ রাখেন তো পারব আমার গায়ে শক্তি আছে না নেই এখনই উঠে যাব পারবো না পার্থক্য আছে অপশন আছে স্বাধীনতা ক্ষমতা আছে উঠতেও পারি বসতেও পারি না থাকতেও পারি যেতেও পারি কিন্তু এর মধ্যে ক্ষমতা নেই জাবিরিয়ারা বলছেন না না মানুষ হচ্ছে কালজামাতে পাথরের মধ্যে পাথরের তগদির আছে কিন্তু তার সাথে আমাকে আপনাকে আল্লাহ স্বাধীনতাও দিয়েছেন আর তারপরে আল্লাহ যে আলিমন খাবির সুক্ষ খবর রাখেন অতীতের বর্তমানের ভবিষ্যতের আল্লাহ সব খবর রাখেন যে আমি এত সালে জন্ম নিব এত সালে মরবো আর এর মাঝখানে থাকব। ভালো কাজ কতটা হবে মন্দ কাজ কতটা হবে সব আল্লাহদির সাল্লাম উত্তরে কি বলেছিলেন যখন সাহাবিরা বলেছিলেন তাহলে আমল করে কি তোমরা আমল করো তোমাদের কাজ তোমরা করো তোমার দায়িত্ব হচ্ছে আমল করা তুমি নামাজ পড়ো তারপরে তো ভরসা করো তো কাজ হলো আমি জাননাতে যাবো তোক দিলে থাকবে এটা হইতে পারে তো শুধু এটা ধর্মের ক্ষেত্রে কেন দুনিয়ার ক্ষেত্রে কেন নাই আরে রিয়াল ডলার যদি তোক দিলে থাকে তো সৌদি আরব কেন যাওয়া লাগবে আমি ঢাকাতে বসে পয়সা পাবো ঠিক না গ্রামের বাড়িতে বসে পয়সা পাবো চাল ফেড়ে আল্লা দিয়ে দিবেন বলেন না তো সবাই এসছেন দুই বছর তিন বছর ধরে এখানে থাকছেন যেতে পারছেন না বেচারা শুধু টাকার জন্য রুজির জন্য হালা রুজির জন্য এসে পড়ে আছে কেন তুকদির ভরসা তো আছে দুনিয়ার ক্ষেত্রে বড় চালাক দুনিয়ার ক্ষেত্রে কর্ম না করলে খেতে পাওয়া যায় ওই রকমই কর্ম না করলে কি পাওয়া যায় কর্ম করার চেষ্টা করতে হবে ইউসরা থেকে ময়াস প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে লেমা হোলে কালাহু যার জন্য সে পয়দা হয়েছে যার জন্য যে সৃষ্টি হয়েছে সহজ করে দেওয়া হবে দেখেন যে সালে মনটাই আর যারা বেনামাজি ও যদি আমার বাড়ির মেহমান হয় আর ওকে জবরদস্তি ফজরে উঠিয়ে নামাজ পড়ায় সবচেয়ে বড় কষ্টের দিন ওইটা তার ঠিক না জি ফাশনে আসছে রে হলি কঠিনটা জন্য সহজ হয়ে গেছে আর সহজটা জান্নাতের পথ জন্য কঠিন হয়ে গেছে তারপর আল্লাহ বলছেন অমায়ুগনি ধ্বংস হয় তারা দা মানুষের যখন অধপতন হয় তখন তার ধন সম্পদ কোন কাজে আসবে না অমায় যুগ নিয়ে আনহো মালহ তার ধন সম্পদ কোন কাজে আসবে না হে মানুষ হালাক হালাকটা বাংলা ভাষাতে হচ্ছে খারাপ কথা তাই না কেউ যদি মারা যায় আর অমুক হালাক হয়ে গেছে কত শুনতে খারাপ লাগছে বাংলায় কি অমুসলিমের ক্ষেত্রেও কেউ বলে না যে অমুক যায়। হালাক হয়েছে বড় জালেম হইলে যদি কোন কি শেষ হয়ে যাওয়া জি এসতেহলাক মানে শেষ করে দেওয়া আপনি শাকসবজি কিনে নিয়ে আসলেন বা কাপড় চোপড় আর ব্যবহার করে শেষ করে এটা হচ্ছে ইস্তেহলাক জি জি এখান থেকে মানুষ মানা যাবে তখন তার ধন সম্পদ কোন কাজে আসবে না সুতরাং বকিলি করে কৃপণতা করে বাঁচিয়া লাভ নেই জি যা দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বগুলি ঠিকভাবে পালন করো তারপর আল্লাহ রব্বুর বলছেন আর তারা মানে হচ্ছে নিচে নেমে যাও তারা মানে হচ্ছে অধপতন হওয়া আছাড় খেয়ে পড়া মান তারা মানে যে ব্যক্তি পাহাড় থেকে আছাড় খেয়ে পড়লো তাকে ওইভাবে আল্লাহ শাস্তি দেবেন আত্মহত্যা কেউ যদি করে এরকম ভাবে তারাদ্দা শব্দ রয়েছে সেখানে তাহলে এখানে তারাদ্দা মানে যখন সে জাহান্নামে তার অধোপতন হবে মানে জাহান নামে সে নিক্ষিপ্ত হবে নিক্ষিপ্তের অর্থ কোন কাজে আসেনি তারপরে আল্লাহ বলছেন আলাই না হুদা নিশ্চয় আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখানো আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখানো এই রকম। হেদায়ত হচ্ছে দুই রকম বহুবার হচ্ছে একটা হচ্ছে হেদায়ত তৌফিকের অর্থ শক্তি সামর্থ্য দান করা তৌফিক দেওয়া আর আর হচ্ছে হেদায়ত মানে এর সাদ মানে রাস্তা শুধু দেখিয়ে দেওয়া আর এর উদাহরণ দিয়ে দুনিয়ার উদাহরণ দিয়ে আমি অনেকবারই বুঝিয়েছি তারপর ওখান থেকে ফিরে চলে আসলেন এটা হচ্ছে আপনার পুরো গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার মতো বা নিয়ে গিয়ে একবারে ওর বাড়িতে উঠিয়ে দিতে চলে আসলেন কোনো জায়গায় এসছে ও বাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলেন আর আরেকটা হচ্ছে এইখান থেকে শুধু বললেন দু তিনটা সিগন্যাল পার হবেন এই রাস্তা ধরে আর তারপরে তখন ক্ষেত্রে হেদায়তটা দুই অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ রব আলের পক্ষ থেকে হেদায়েত মানুষকে দুই রকমই রয়েছে জি হ্যাঁ কিছু লোককে আল্লাহ এমন হেদায়ত করেছেন তো ফিক দিয়ে দিয়েছে ও গন্তব্য স্থানে ও অবিচল থাকবে ওই দিকে আর কিছু লোক আছে আল্লাহ সবাইকে রাস্তা দেখেছেন আল্লাহ করেছেন কিন্তু হেদায়তের মানে এর সাত এতটা দিক নির্দেশনা দিয়েছিলেন নবী আম্বা রসুলগণ এবং কিতাব দিয়ে হেদায়ত আলে মলামা দিয়ে হেদায়ত দিনের দায়ী দিয়ে যে হেদায়াত হেদায়তের কথা বলছে না বলছে না কিন্তু আপনাকে ধরে নাস। কিন্তু এই হেদায়ত হচ্ছে এর নবী নগন আল্লাহ এক জায়গায় নবীকে বলছেন হে নবী ই তাহলে তুমি সরল পথ দেখাও তোমার কাজ হচ্ছে সরল পথ দেখানো কিন্তু আর এক বলছেন যখন চাচা হেদায়ত হইল না চেষ্টা করার পরেও তখন কি বলছেন মানে গন্তব্য ইমানে নূর তার অন্তরে তুমি জ্বালাতে পারবে না তবে চেষ্টা করতে পারবে নিশ্চয় আমি আমারই হচ্ছে পরকাল এবং ইহকাল আমারই হচ্ছে পরকাল এবং ইহকাল মানে আমি হচ্ছে একক মালিক কিসের পরকালের আগে আল্লাহ বলেছেন আর উলা উলা মানে প্রথম আর তারপরে হচ্ছে আখেরাত আখেরাত কে আখেরাত এই জন্য বলা হয়েছে ওটা শেষে আর দুনিয়াকে উলা প্রথম বলা হয়েছে কারণ মানুষের দুনিয়া হচ্ছে প্রথম আখেরাত কে এখানে আগে কেন বললেন আল্লাহ রবুল্লা আলম আগে দুনিয়াটা রাখতেন কার দুনিয়া যখন আগে বলতেন বলতেন কিন্তু রকম বললে আয়াতের যে জোড়গুলি তার মিল রয়েছে সেই রকমই আয়াতের একটা মিল রয়েছে কোন কোন আয়াত তামালুন ইয়ামালুন আছে না আলিমুন খাবির হ্যাঁ বসির এরকম করে আল্লাহ মিলিয়েছেন ঠিক এখানে হুদার সাথে উলার মিল থাকলো। এটা একটা দিক শব্দের দিক থেকে আগে করা আর একটা হচ্ছে অর্থের দিক থেকে আখেরাত কে আগে এই জন্য করা হয়েছে আখেরাত দুনিয়ার তুলনায় হ্যাঁ সবচেয়ে উৎকৃষ্ট এবং আখেরাতের জগৎটাই হচ্ছে আসল জগৎ দুনিয়া হচ্ছে মোসাফির খানার মতো दुनिया हमारे पेट्रोल पम्परा सूतरा तुम सतर्क सब प्रज्वलित आगुन थे जहां नामे दाव दाऊन चलते कि सतर्क सबधान कर जहां नामे সর্বাধিক হতভাগা ছাড়া সবচেয়ে হতভাগা ছাড়া আর কেউ প্রবেশ করবে না যে জাহান নামে যাবে কাফের মুশরেক যারা ইমান ভঙ্গ করে মারা গেছে বা ইমানের গণ্ডিতে আসেনি সে সবচেয়ে বেশি আসা সে সবচেয়ে বেশি হতভাগা আর যেই ব্যক্তি কিছুদিন বা দীর্ঘদিনের জন্য মুসলিম ফাসে গনাগার তাদের পাপের কারণে জাহার নামে যাবে তারাও আসকা কিন্তু তারা ছোট আসকা এই আয়াত আয়াতিয়ারা দলিল পেশ করে আর আজকাল অনেক মুরজিয়া এরকম বেরিয়েছে আর তারা বলে যে যতই বড় পাপ করুক না কেন মমিন মুসলিম যতই বড় ফাঁসিক হোক না কেন জাহার নামে যাবে না তারা বলছে এটা ভুল কথা এটা ভুল কথা বরং বহু আয়াত রয়েছে হাদিস রয়েছে যে মুসলিম সমাজের যারা ফাঁসেক मिथ्या मन करलो मुख फिरिएल मिथ्या मन करलो मुख फिरिएलो मिथ्या मन करलो আর মুখ ফিরিয়ে দুটো কথা কেন বললেন একটা কথা বললি তো হইতো প্রশ্ন উঠতে পারে যে কোরান্ত সংক্ষেপ সুতরাং আল্লাহ যে মুখ ফিরিয়ে তার মুখ ফিরাই আছে বিশ্বাস করেনি সেই জন্য মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ দুটো শব্দ বলেছে রহস্য আছে মুফাসলিন গণ খুব সুন্দর কথা বলেছে বলছেন যে দেখেন আমাদের শরীয়তে বিধিবিধান দুই রকম একটা হচ্ছে খাবার মানে সংবাদ আর আর একটা হচ্ছে আর একটা হচ্ছে জান্নাত আছে কাজ যাবা জান্নাত কে মিথ্যা মনে করলো জাহান্নামা আছে মিথ্যা মনে করলো মরার পরে আখের পুনরুত্থান আছে না না কাজ মিথ্যা মনে করলো তাহলে যে সংবাদগুলি আছে হ্যাঁ আল্লাহর সামনে হাজির হইতে হবে তাহলে খবরগুলি সংবাদ যেগুলি আসমানি সংবাদ রয়েছে সেগুলিকে কাজদাবা কাজদাবাল খাবার আল্লাহর আসমানি সংবাদকে মিথ্যা মনে করলো যখন মিথ্যা মনে করলো তখন মুখ ফিরিয়ে নিল আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহ আসা মুখ ফিরিয়ে নিল আতুজ জাকাত মুখ ফিরিয়ে কোতে মসিয়া মুখ ফিরিয়ে নিল মুখ ফিরিয়ে নিল রেবা সুদ খেয়া মুখ ফিরিয়ে নিল ও তা ফিরিয়ে নিল্না বহাল আতকা তবে নিশ্চিত তা থেকে দূরে রাখা হবে অতি আল্লাহ ভিরুকে যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু তাকে কি করা হবে যার নাম থেকে জ্বলন্ত আগুন থেকে দূরে রাখা হবে তিনি কে যার মধ্যে এই গুণগুলি আছে যে কেউ হইতে পারে যে মুসলিম হইতে পারে তো সবচাইতে বেশি আতকা এ উম্মে রসুরামের পরে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান আর এই আয়াত মূলত এর শানজুল হচ্ছে যে এ আয়াত নাজেল হয়েছে অবাকর সিদ্দিক তাকে দূরে রাখা হবে অবকার সিদ্ধিকে এবং তার গুণ বা এই গুণগুলি যার মধ্যে রয়েছে তার গুণ কি ছিল কয়েকটি গুণ এখানে আল্লাহ উল্লেখ করে যিনি তার ধনসম্পদ দান করে থাকেন পাক পবিত্র হওয়ার উদ্দেশ্য নিজের অন্তরকে পাক করার জন্য কৃপণতা থেকে আর নিজের ধনসম্পদকে হারাম থেকে পাক করার জন্য এ হচ্ছে জাকাত জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয় দান খায়রাত করলে আত্মার পরিশুদ্ধি হয় যেই ব্যক্তি তাহলে দান করবে খায়রাত করবে তার আত্মা পাক পবিত্র হবে আর মানুষ দেয় কিন্তু দুই রকম যারা দান করে তারও দুই রকম এক শ্রেণীর লোক দেয় নিঃস্বার্থ কোন স্বার্থ রাখে না তাদের শীর্ষস্থানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য জান্নাদের জন্য দান করেছেন এই গুণ আপনার মধ্যে ওইটা হবে আর এক দল আছে তারা দেয় কারো অনুগ্রহ অবদান আছে সেটার বিনিময় হিসেবে বদলা হিসাবে দেয় অথবা আগামীতে কিছু চাওয়া পাওয়া তাদের কাছ থেকে পাবো সেই জন্য ধারধুর দেয় বা উপকার করে এরা আমার জনবল গ্রামের গরিবগুলোকে খাওয়াই দাওয়া এর আমার কাজ আসবে সেই জন্য তাদের প্রশংসা আল্লাহ করেননি তাই বলছেন ওমালী আহাদ ইন্দিন তুজজা। আর তার কাছে কোন ব্যক্তির এমন কোন অবদান অনুগ্রহ নেই তুজ্জা যেটার বদলা দেওয়া উদ্দেশ্য হবে তাঁর অর্থাৎ চেহারা বলতে একটি তফসির হচ্ছে আল্লাহর চেহারা আছে বলে ওজন বলা হয়েছে এটা কি প্রথম শিখে নেন আল্লাহ চেহারা আছে বলে কি বলা হয়েছে আল্লাহ চেহারা বলা হয়েছে আর তার সাথে সাথে আল্লাহর চেহারা বলে এখানে আল্লাহ হয়েছে আল্লাহ হয়েছে জান্নাতে এই উদ্দেশ্যে সে দান খাই করেছে আলা। থেকে অজর আল্লাহ সুতরাং সে শীঘ্রই আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে শীঘ্রই সে সন্তুষ্ট হয়ে যাবে সিদ্দিক দান খায়রাতটা তুই একটু শক্তিশালী লোকদেরকে করতিক যারা তোর দূর দিনে পালাম বিপদ আপদে কাজে আসতো তাই তুই একবারে গরিব গুলিকে আজাদ করেছিস এরা তো কোনো কাজে আসবে না এরা তো কোনো কাজে আসবে না তখন এই আয়াত নাজেল হয়েছিল এবং অবাক সিদ্দিক আর আল্লাহ বা এদের উপকার আমি করলাম যে এদেরকে আমি স্বাধীন করে দিলাম যে তোমাদের কাছ থেকে কিনে নিয়ে আল্লাহর জন্য ছেড়ে দিলাম এর আল্লাহর এ বাদবন্দী করুক আর মারধর করতে পারবে না জুল অত্যাচার করতে পারবে না কারণ তোমাদের মালিকানা থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম এই ছিল অবাকের সিদ্ধি করা সিরাতে মোবারক আল্লাহ যেন তাকে অনুসরণ করা তৌফিক দান করেন এবং নবী মোহাম্মদ তৌফিক দান